সেবার দিচ্ছি গরু ভাব গরু ভাবনা আমি ছুটি ইরমদার উপরে স্টেজে মাঠে কিরকম করে ওপরে তুলতো ওরা উত্তর চলে না সুর করতে হবে আপনি কথাটা বলে দিলেন উত্তর জল যখন সেই দেখলাম তারপরে যাবে না আমাকে ভয় কিন্তু করছি আমি পড়ছি না আচ্ছা এরপরে উনিশশো সালে তুলসী দাস হলো তুলসী দাসও তো সঙ্গীত প্রধান নাটক এবং বিশেষ করে মিনারভা থিয়েটারে মানে ওর জন্যই সঙ্গীত প্রধান নাটকগুলো হতো আমি তুলসী আপনার সেই রাঙাপাড় শাড়ি সেটা একটু একটু অভিনয়টা দেখিয়ে দিন বিল্লমঙ্গলের মতন গল্পটা আরকি খানিকটা হ্যাঁ একটুখানি একটু অভিনয় দেখ লাল শাড়ির সন্ধানে সেখানে তুমি চলে এসেছ হ্যাঁ বাবার চলে এসেছি আমি যে অস্থির হয়ে এই মধ্যে তুমি যদি রামচন্দ্রের পায়ে অর্পণ করতে তাহলে তোমার কথায় জায়গায় রাখতো সামান্য একটা রাণী তুমি আমার আপনার কোন তুলেরুলসিদাস হয়েছিল উনিশশো সালে আচ্ছা এরপরে বাঙালি একটা সাংঘাতিক যুগান্তকারী নাটকনাথ দাস নৃত্য শিক্ষক করিবাবু আর এই বিষয়বস্তু হচ্ছে বিষয়বস্তুটা কে আপনি বললেন সেই রকম কেউ থিয়েটারে করেছে কবিতা ব্যাখ্যা করছে একজন বাপের কাছে মায়ের কাছে সে এক একজন একই রকম করে সেই ব্যাপার কেউ থিয়েটারে হ্যাঁ কেউ কবিতা করছে কেউ অন্তত অ্যাক্টিং করছে কেউ দাঁড়িয়ে অ্যাক্টিং করছে মা দেখা দেখে দেখেন তো এসে কেউ এসে দাঁড়িয়ে ছেলেরা রোজগার মেয়ে ছিল একটি একটি মেয়ে কিন্তু মেয়েটি খুব ভালো আচ্ছা এতে আপনি ভিখারিনীর চরিত্রে করতেন এবং সে অত্যন্ত সু করতেন সবাই যা পড়েছে আমরা বইতে দেখিনি তো আর মাঝে মাঝে নিয়তি বা বিবেকের মতো সবাইকে সাব করে দিতেন আপনি ভাবছ কি for the গান শুনবেন আপনার আরেকখানা গান আছে বাংলাদেশের মে থাকবে ওরা শুনতে চাইছেন যে সাড়ে তিন মিনিট তো কিন্তু এটা মানে অত্যন্ত দুর্ভাগ্যের বেশি কিছু গান মনে নেন খালি একটুখানি বলতে পারেন ওই চোখে এবারে একটা গান ছিল অনেক গান ছিল আর ওই যে না আচ্ছা না ওইটা মানে এই ব্যাপী এখনো হচ্ছে কিন্তু ওই সঞ্জীব চৌধুরীর যে গান আছে ওই উনি বলছেন এই আরম্ভ এসব এখন যা হয় যা হয় সেরকম হয়ে গেছে করতেন তাই বলেছেন আচ্ছা সাফল্য এনে দিয়েছিল এবং আপনার গান তো বিশেষ আকর্ষণের বস্ত হয়েছিল এখন খুঁজতে হবে এখন পাওয়া যায় তখন মিনার ভাই জয়ন করেছেন উনিশশো সাতাশ সালে ওসমানের নর্তকী বই দানিবাবু ওসমান করেছেন আপনি লাইলা আর আসমান তারা ছিলেন নর্তকী বিজলির ভূমিকায় রচনা বড়দা প্রসন্ন দাসগুপ্ত নাট্যকের একটা গান আমরা পেয়েছি আমার জীবন নদীর ওপারে কথা আপনাদের পিয়ানো থাকতো আচ্ছা আচ্ছা আচ্ছা আর কি আচ্ছা এমনি মোটামুটি কজন মানে বাজনা থাকতো নর্মালি জন ছয়ের থাকত আর আর ওই সবাই সামনে বসতো খেলাগুলো থাকত মানে তাপস কাজের কোন স্কোপ ছিল তখন না ছিল না আপনার কোন রংটা খুব ভালো লাগতো সামাজিক ছাড়াও তো পৌরাণিক নাটক হতো ঐতিহাসিক নাটক হলো সেগুলো এই ধরনের জিনিস আচ্ছা নাঞ্জাবি মানে মুসলমান পাত্ররা নিশ্চয় পাজামা পড়তো অসমান টুসমান সে সে পায়জামা পরতো কিন্তু হিন্দু পাত্ররা পায়জামা পরতো না তারা ধুতি পরতো আচ্ছা তার খুব অর্গানাইজড ওইটা ছিল মানে যে রুম এখন থাকে ড্রেস আর ড্রেসার সব তার ব্যবস্থা করতো এই ছিল সত্যি সন্ধ্যা বাজারে ষয়বু হচ্ছে মানুষ নিয়ন্ত্রিত হয় তার পরিস্থিতির দ্বারাই নতুন পুরনো শিল্পী মিলিয়ে এবং পিয়ারি রোল করেছেন আপনি সত্যের সন্ধান আর এই সময় একটা দারুণ উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে কৃষ্ণচন্দ্র দেশে আর বৃদ্ধ কবির ভূমিকা কৃষ্ণচন্দ্র দে আর গান শুনবেন শুনেই সুরের কি অদ্ভুত একটা চেঞ্জ এসে গেছিল গানের কথা জলধ চট্টোপাধ্যায়ের রচনা সেটা অত ডিটেলস এখনো বোঝা যায়নি আর কি পাইনি অনেক কিছু হারিয়ে গেছে আচ্ছা সত্য সন্ধানে ওই কাঁচা তুই পড়লি কেন পাকার প্রেমে তারপর আপনার কণ্ঠে তোমার দ্বৈত কণ্ঠে ষ্ণুচন্দ্র দে এবং অঙ্গুরবালা দেবীর কণ্ঠে yeah <laughs> তা গানটার সিকুয়েন্সটা মনে আছে একটু একটু বলে পিয়েরিগা না ঘন্টা তো পিয়েরিগা আপনারা গান হ্যাঁ পাঁচ আফিড ওটা মানে কিভাবে সিনটা ওপেন করতে সেটা তার মাঝখানে আমার কথা কথা বলিস কখন সাধা উপ e yeah. সন্ধানের আরেকখানা গান গানটা একটু অন্য ধরনের ছিলেন রঞ্জিত রায় কমেডিয়ানোপাধ্যায়ের অনুকরণে একটা সামাজিক নাটক ভাই ও ভাইয়ের বৌদের কলহ ও মিলন নিয়ে পারিবারিক নাটক আপনি ক্ষিরি কৃষ্ণচন্দ্রদের নিধিরাম চরিত্র একটি ধোপার চরিত্র আর কি আট বছর বয়সে কন্যা দান করা হলে গৌরী শ্বশুরভর করতে অস্বীকার করলে তাকে ত্যাগ করা হয় এক মাসের মধ্যে পিতার স্বর্গলাভ হলে পথে ঘোড়ার সময় জনৈকা ধোপাব তাকে কন্যা সম্বোধনে বাড়ি নিয়ে লালন পালন করে এই হচ্ছে রাঙারাখের বিষয়বস্তু বয়স হলে তার বিয়ে হয় নিধিরামের সঙ্গে মানে দুবার বিয়ে হলো তো একবার আট বছরে গৌরী দান হয়েছিলো আরেকবার নিধিরামের সঙ্গে কাজে সেই সময় একখানা গান আমার মতো ভাগ্যবতীকে আমার এক জীবনে দুই বিয়ে বললেন সুরটা খুব সুন্দর এক জনমে দুই বিয়েটা সুর কৃষ্ণচন্দ্র দে চাস উনি আর রামি করতে নিহার বালা বেনিফিট নেই একটা থিয়েটারে যদি সেই সমস্ত যাবতীয় টাকাটা সেই বিক্রি করবে এই আপনাকে বিক্রি করবে যতটা সেল হবে মোটামুটি কত টাকা সেল হয়ে যেতাম একটা আপনি একবার এলেন একবার দাঁড়িয়ে দেখা করবেন একশো টাকা নোট এক আমাকে দিলেন দিয়ে চলে করেছেন অবশ্যই যে এই যে করা নাটকগুলোর কথা আমরা আলোচনা করলাম বেশিরভাগ সেই নাটক হয়েছে এবং নুতনের মধ্যে বাংলার মাসনাদ রাজসিংহ চন্ডী দাস করেছেন এরপর দানিবাবুর সঙ্গে পোষ করেন কিছু মনে আছে এটা উনিশশো তিরিশের পরে উনিশশো তিরিশে সেসবই করেছেন তাটপরে মন্ত্রশক্তি করেছেন মন্ত্রশক্তে তুনো শির পারটনি করেছেন অরাক্টি চিনা নাটক হয়চে লা বিদ্রা হিনি কিয়রে